রাজা ও রাক্ষস অনেক কাল আগে এক রাজা ছিল নাম হেনরি সে তার রোজকার জীবন নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল এতটাই বিরক্ত হয়ে গেছিল যে ঠিক করল বিশ্বভ্রমণে বেরোবে আর নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবে আর তাই একদিন রাজা রাজ্যভার সাময়িকভাবে মন্ত্রীদের হাতে দিয়ে নিজের রাজবেশ ছেড়ে সাধারণ মানুষের পোশাক পড়ল। কিন্তু বেরোবার আগে রাজ যাদুকরের পরামর্শ নিতে গেল আপনি অজানা পথে পাড়ি দিতে চলেছেন হয়তো পথে দানবের সাথে দেখা হবে যে প্রলোভন দেখিয়ে আপনার বিবেক অন্ধ করে দেবে বাইরের রূপ দেখে প্রলুব্ধ হবেন না বুদ্ধি দিয়ে বিচার করবেন আর মনে রাখবেন যা চকচক করে তা সব সবসময় শোনা হয় না হেনরি বাধা নেড়ে পথে বেরিয়ে পড়ল বেশ কয়েক ঘন্টা যাত্রার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ল। ঠিক করল যে একটা বিশ্রাম নেবে জান্ত না যে একটা বিষাক্তে সেখান দিয়ে এক মহিলা যাচ্ছিল সে লাঠি দিয়ে সাপটা তাড়িয়ে দিল আওয়াজে হেনরির ঘুম ভেঙে গেল ওটা হেনরি দেখলো মহিলার মুখে বলি রেখা আর মাথায় এখনো তো দেখছি আমার খুব ঘুম পাচ্ছে আমি বরং গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে আসি ও শক্তি আমাকে দেখো একবার কি দারুন দেখতে আমি গর্বে হেসে উঠল আবার সে বেরিয়ে পড়ল আরো বেশ কয়েক ঘন্টা পর সে একটা পরিত্যক্ত অট্টালিকার সামনে এসে দাঁড়ালো সেখানে থাকত একটা রাক্ষস রাক্ষস তাকে পাশা খেলতে ভেতরে ডাকলো। ভেতরে ঢুকে হেনরি লক্ষ্য করল মেয়েদের মধ্যে হেনরি সেই মহিলাকে দেখতে পেল যে তাকে সৌভাগ্য যে আপনার সঙ্গে এক হাত পাসা খেলতে পারবো আগে এই খেলার শর্তগুলো আপনাকে বলে দিই অবশ্যই আপনি বলুন আপনি যদি হেরে যান বদলে আপনাকে কিছু একটা আমায় দিতে হবে। আমি আপনার জন্য একটা নতুন দুর্গ বানিয়ে দেব কিন্তু আমি জিতলে পুরস্কার রূপে আমি এই দাসীদের একজনকে বিয়ে করতে চাই জিতলে বহু দূর দূর দেশ থেকে কত আগন্তুক এসেছে এই খেলায় বাজি রাখতে কিন্তু কেউ কোনোদিন আমায় হারাতে পারেনি হুম, ঠিক আছে সেটা দেখা যাবে তাহলে খেলা শুরু করা যাক অলবত আর এইভাবে পাশা খেলা শুরু হলো কয় ঘন্টা সেই খেলা চলল আর শেষ অব্দি হেনরি খেলায় এইবার জিতল আমি জিতেছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কম ভেবেছিলাম এবার বলুন এই দাসীদের মধ্যে কাকে আপনি বিয়ে করতে চান সুন্দরী দাসীদের দেখে প্রথমে হেনরির প্রলোভন হল যে তাদেরই একজনকে বিয়ে করবে কিন্তু তার রাজুকরের কথা মনে পড়ে গেল যা কিছু এলসি কেন ওর থেকে তো অনেক সুন্দরী মেয়ে রয়েছে হয়তো তারা বেশি সুন্দরী কিন্তু আমি ওকেই বিয়ে করতে চাই কারণ আমি জানি ও খুব ভালো মনের মেয়ে হতবাক হয়ে রাক্ষস ঘাড় নাড়ল আর নিজের রাজ্যে ফিরে এলো রাজ সমারোহে খুব শীঘ্রই তাদের বিয়ে হয়ে গেল যাদুকর নবদম্পত্তিকে আশীর্বাদ করল প্রজারা আনন্দে মেতে উঠল কিছুদিন কেটে যাওয়ার পর হেনরি ঠিক করল রাক্ষসকে আবার খেলায় আহ্বান করবে আমি রাক্ষসের সঙ্গে আবার দাবা খেলব আমি ওকে আবার হারিয়ে দেব দেখো এবার যদি তোমার ভাগ্য ভালো না হয় তাহলে কি হবে ও যদি তোমাকে হারিয়ে দেয় এত চিন্তা করোনা রানী ও কোনোদিন আমাকে হারাতে পারবে না আর সত্যি বলতে খেলাতে আমি জিতেছি আমার ভাগ্য না তুমি আমায় বলো এবার জিতলে আমি তার কাছে কি চাইব তার রাস্তা বলে একটা ধূসর বাদামি রঙের ঘোড়া আছে সেটা আমাকে এনে দাও ঠিক বলছো অনেক কিছু চাইতে চাইতে পারতে? জানি আমি অন্য কিছু পারতাম, কিন্তু ওটা হলো ঠিক আছে আমি তাকে তোমার কাছে এনে দেব এই কথা বলে রাজা চললো রাক্ষসকে পাশা খেলায় হারাতে বহু ঘন্টা ধরে খেলা চললো আর এবারও হেনরি বিজয়ী হলো বিজয়, তোমার চোখের সামনে রাক্ষস এইবার আমি তোমার আস্তা বল থেকে ধূসর বাদামী রঙের ঘোড়াটা চাই ওটা আমার স্ত্রীর ঘোড়া ঠিক আছে আপনি নিয়ে যেতে পারেন কিন্তু এর পরের বার আপনার ভাগ্য ভালো নাও হতে পারে হেনরি চোখ টিপে হেসে সেই ধূসর বাদামি রঙের ঘোড়া যা রানি চেয়েছিল সঙ্গে নিয়ে প্রাসাদে ফিরে এলো কয়েক সপ্তাহ পর হেনরির কয়েক গুণ বেড়ে গেল আর পরপর তিনবার রাক্ষসকে দাবা খেলায় হারানোর লোভ সম্বরণ করতে পারল না কিন্তু তুমি শোনো যদি তুমি জিততে না পারো তাহলে কি এখন আমি নিশ্চিত যে আমায় পাশা খেলায় হারাবে এমন খেলোয়াড় আর একটাও নেই তাই চিন্তা করো না আমি জিতব আর তার সর্বস্ব নিয়ে নেব আমি এই বলে সে রাক্ষসের বাড়ি ছড়ল সেখানে তারা পাশা খেলতে শুরু করল কিন্তু এইবার ভাগ্য তার প্রসন্ন ছিল না হেনরি দম্ভ ভেঙে চুর মার হয়ে গেল যখন রাক্ষস তাকে হারিয়ে দিল না এটা এটা হতে পারে না তুমি ছল করেছো। এটা অন্যায় তুমি চাচানো বন্ধ করো আমি জিতেছি আর এবার আমি যা চাই তুমি তাই আমাকে দেবে তোমার প্রথম সন্তান আমার চাই ঠকানোর চেষ্টা করবে না তুমি জানো যা চাই আমি তা নিয়েই ছাড়ি। মাথা নিচু করে হেনরি সম্মতি জানিয়ে রাজ্যে ফিরে গেল প্রাসাদে পৌঁছে তার রানীকে সব কথা বলল চিন্তা না। আমি একটা সমাধান বার করবই কয়েক মাস কেটে গেল রাজা রানীর কোল আলো করে এলো এক রাজপুত্র রাজ্যে খুশির জোয়ার আর হেনরি সেই দুষ্ট রাক্ষস কে কি প্রজাপতিও ধরতে পারল না পশু তো অনেক দূরের কথা ক্লান্ত হয়ে সে প্রাসাদে ফিরে এলো সে গিয়ে দেখে প্রাসাদের রক্ষীরা আহত অবস্থায় কাতরাচ্ছে আমরা তো কিছুই না আর এলসি আর আমার ছেলে কোথায় সে রানী আর রাজপুত্র কে তুলে নিয়ে গেছে আমরা বাধা দেবার চেষ্টা করেছি কিন্তু পারিনি এই কথা শুনে হেনরির মনে পড়ে গেল রাক্ষসের সঙ্গে তার কি চুক্তি হয়েছিল রাক্ষস যা চেয়েছিল তাই নিয়ে গেল এখন আমি কি করব? কিভাবে যে এলসি আর তার ছেলেকে উদ্ধার করবে জানে না তাই হেনরি গেল জাদুকরের পরামর্শ নিতে আর তাকে রাক্ষসের সঙ্গে তার চুক্তির কথা জানালো। আপনি আপনার স্ত্রী ও পুত্রকে উদ্ধার করতে পারবেন যদি একমাত্র আপনি ওক্স রাজ্যের শক্তিশালী তরবারি নিয়ে আসতে পারেন আহ উনি আমার পরম বন্ধু আর আমি ওনাকে স্যারানের যুদ্ধে সাহায্য করেছিলাম তাই উনি আমার কাছে ঋণী তাহলে তো খুব ভালো কথা নিন এটা এটা হলো এক বিরল ড্রাগনের ডিম ওই তরবারি হাতে এলে ওটা দিয়ে ডিমটা ভাঙবেন তাহলে একটা শিশু ড্রাগন বেরিয়ে আসবে আমি ভেবেছিলাম আপনি দৈত্বকে দেবেন আর তার বদলে দৈত্ব আপনার স্ত্রী ও পুত্রকে মুক্তি দেবে রাজা জাদুকরকে ধন্যবাদ জানিয়ে তার পরিবার উদ্ধার করতে চললো সে গেল রাজার কাছে সে সানন্দে তাকে তরবারি দিল আর হেনরি ড্রাগনের গুহায় যখন সে গুহায় পৌঁছলো সে ছুটে ভেতরে গিয়ে দেখে এলসি একপাশে বসে সঙ্গে খেলছে। ও আমার রাজা অবশেষে তুমি এলে আমি তোমাদের ছেড়ে থাকতে পারি না আমরাও থাকতে পারি না। শুনি কার এত সাহস যে আমার এলাকায় ঢুকেছে আমি হলাম রাজা হেনরি আমি আমার স্ত্রী ও পুত্রের মুক্তির ঘুষ নি না আমার মনে হয় এটা আপনার পছন্দ হবে কারণ এটা একটা বিশেষ উপহার হেনরি দৈত্যের সামনে এগিয়ে গিয়ে ডিমটা শাবুক মাথা বার করলো একটা ড্রাগনের বাচ্চা এসো মায়ের কাছে এসো কতদিন আশাই ছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে তারা ঘোড়ায় হেনরি এলসি আর তার ছেলেকে নিয়ে রাজ্যে ফিরে এলো আর প্রহরীদের আদেশ দিল সেই রাক্ষসকে গ্রেপ্তার করতে রাক্ষসকে গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা হলো তার বাড়িতে যত দাসী কাজ করত সবাই মুক্তি পেল আর রাজা হেনরি শপথ নিল যে আর কোনোদিন সে পাশা খেলবে না সে বুঝেছে অত্যাধিক আত্মবিশ্বাস থাকাও ভালো না কিন্তু লোভ তার চেয়েও খারাপ